শ্রোতা আগেকার মতো আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি ইসলামী ফায়দার আরেকটি পর্ব নিয়ে এ পর্ব যা থাকছে সেটা হচ্ছে সংক্রান্ত হম আরেকটি আরেকটি বাজ্যিক যেটা মধ্যে মানুষ করে থাকে এতেক মানে বুঝতে হবে আরবি আর শরিয়তের পরিভাষায় এতকাপ বলা হয় আল্লাহর ঘর মসজিদের দীর্ঘক্ষণ অবস্থান করা আল্লাহর আনুগত্য আল্লাহর আনুগত্যের জন্য মানুষ সেখানে মসজিদে অবস্থান করে আল্লাহর আনুগত্য সে করবে যেকোনো মাধ্যমে আল্লাহর আনগুত্যের জন্য যদি কেউ মসজিদে দীর্ঘক্ষণ অবস্থান করে সেটা নামে আছে শরীয়তের পরিবার কাফ এবং আরেকটা শব্দ আছে এই অকুফ সাধারণত সেটাও मान दीर्घ अवस्थान को माना क्योंकि कबर स्थान करें जे रखर खरा कबर स्थान अवस्थान करा जाबर का कबर के सम्मान प्रदर्शन সম্মান প্রদর্শন করার জন্য যদি অথবা খেরাত বরাক এগুলো হাসিল করার জন্য থেকে যদি কোনো কবরে অবস্থান করা হয় সেটার নামে অকুফ এই অকুফ অবশেষ অবশ্যই শরীয় কাজ যেটা আমরা সামনে বলবো আহ তাইলে এতেক এবং অকূপ দুটি শব্দ আমরা এখানে উল্লেখ করলাম এই এতে কিন্তু এ বাদ যদি আল্লাহর ঘরে আপনার এতে করা হয় আল্লাহর আনুগুত্যের জন্য তাহলে সেটা অবশ্যই বাদত এর প্রমাণ হচ্ছে আল্লাহ না আল্লাহ সাহর বলেন যে আমি যখন বায়ুল্লাহ কে মানুষের কেন্দ্র বানিয়ে দিলাম এবং আহ আপনার নিরাপদ জায়গা বানিয়ে দিলাম হ্যাঁ তখন আমি বলেছি যে তোমরা মকামি ইব্রাহিমকে মোসল্লা বানাবে সালাতের জায়গা যেরকম তীরা মকামি ইব্রাহিমের পেছনে গিয়ে দুই রেখা সালাত আদায় করেন এবং আল্লাহ বলেন ওয়াহ ইব্রাহিম আমি চুক্তি ইব্রাহিম সাথে যে তোমরা আমার ঘরকে পরিচ্ছন্ন রাখবে তফকারীদের জন্য এবং এতিকাফকারীদের জন্য এবং রুঘুকারী সেজাকারীদের জন্য তাইলে এখানে এতিকাফের কথা এ আয়াতের মধ্যে আল্লাহ রাসান বলেছেন এবং সেটাও যখন তাদের জন্য ঘরকে পরিচ্ছন্ন যে তোমরা কখনো স্ত্রী সবাস করবে না মসজিদে এতে থাকা অবস্থায় তাহলে মসজিদে এতে কাপ ব্যাপারটা এখানে উল্লেখ করা হয়েছে তাইলে বোঝা যায় এটা এ বাদত সুতরাং এখানে আপনার সবাস করতে নিষেধ করা হয়েছে एते कप एकम्रल्ला घर होते आल्ला घर छाड़ा अन्न कौन एते कपड़ा जाते कपन्न सूत्रांग दे होते যে তোমরা স্ত্রী সবাস করবে না যখন তোমরা মসজিদে এত কাপ থাকো তাহলে এখানে মসজিদে এত থাকতে বলা হয়েছে মসজিদে কাপ থাকা অবস্থায় সবাস করা যাবে না তাইলে এত কাপটা থাকতে হয় এবং এই সরে জন্য। এর বিপরীতে আরেকটি আপনার এতে কাপের মত যেটাকে আরবি কাপ না সেটাকে খুব বলা হয় যে কোনো বুজুগের কবর মাজার ইত্যাদি অথবা কোনো গাছের কাছে অবস্থান করা এরকম অনেকে করে থাকে সেই উলির বরকত হাসিল করার জন্য অথবা তার কাছ থেকে এরকম উদ্দেশ্য করে অনেকে সেটা আকবর এবং সেটা ইসলাম থেকে মানুষকে করে করে দেয়। কারণ হ্যাঁ এতে আপনার সেই কবর এবং মাজারকে আল্লাহ ছাড়া হ্যাঁ আপনার ইলাহ আল্লাহর পাশাপাশি ইলাহ বানিয়ে নেওয়া হয় কারণ সেটা পূজা করা হয় সেখানে অবস্থান করে এবং সেখান থেকে এমন কিছু চাওয়া হয় যেটা আল্লাহর কাছ থেকে চাওয়ার নিয়ম যেন এরকম এবং বিশেষ করে আপনার যারা এরকম এতকাপ করে থাকে কবর মজারের উপরে এরা আপনার আল্লাহর স্মৃতিকে স্রষ্টার সাথে আপনার সাধারণত তুলনা করে থাকে এবং তারা এই কবরকে আপনার বায়ুল্লাহর মর্যাদা দিয়ে থাকে दृश्य मन करान थे जे रम जाद पंथी ता जे रखना आल्लावस्थान करीब पंथी तरक भावे कबर मजार अवस्थान थके এর প্রমাণ হচ্ছে যে আপনার এই জাতীয় কাজ করা এরকম হকুফ অর্থাৎ কোন কবর মাজার উপর অবস্থান করা যে শিখ এটার প্রমাণ আমাদেরকে দিতে হবে এটার প্রমাণ হচ্ছে প্রথমে আল্লাহ বলেন আল্লাহ বলতেছেন যে ইব্রাহিম আলী তার পিতা এবং তার বংশধরদেরকে বলছিল যে এই যে ভাস্কর্য গুলো এইগুলো কি এগুলোর পাশে তোমরা অবস্থান করতেছো হম যেখানে অবস্থান কেন করো হ্যাঁ তাইলে যে ব্যক্তি একই কথা যে ইম ইসলাম যেরকম করছেন এবং সেই মুর্শিকদের কাজের মতো হয়ে গেল মুর্শিকরা আপনার মূর্তির সামনে দাঁড়িয়ে থাকতো তো এরকম ভাবে কবরের পাশে যারা অবস্থান করে তাদের মতো হয়ে গেল আল্লাহ মুর্শিকদের সম্পর্কে সুরেশের একাত্তর নম্বর আয়তের মধ্যে বলেন আমরা তো এই মূর্তির পূজা করি এবং আমরা সেখানে অবস্থান করি মূর্তির পাশে আমরা অবস্থান করে থাকি তো সুতরাং যারা আপনার কবরের মধ্যে বুজুর্গদের কবরে অবস্থান করে তাইলে ওই যে যারা মূর্তি পুজোর তাদের মধ্যে হয়ে গেল उफ अल्लाइसर हादिसा रसुलकर मुन जुद्धे बार तक नतून मुसलमान बसिदिन काफे छात्र कारण मुक्का विजय जो रवाना कर देखे मुर्शिक देर एक बड़ गाज आने अवस्थान कर तलवार गुरु लटक रखे जेटर नाम जाथान তখন রসুল আকরম কি উত্তর দিলেন সেটাই এখানে দেখার বিষয় রসুল বললেন আল্লাহ একবার আশ্চর্য করে বললেন যে ইনাহাস বলেন যে এইগুলা হচ্ছে আপনার মানুষের স্বভাব হম সংস্কৃতি ইসরা যেরকম মানে ইসরাহল টা বলেছিল কি বলেছিলামের কাছে তারা আবেদন করেছিল যে এই যে আল্লাহনা ইহান যে আপনি আমাদের জন্য একটা ইল্লাহ ঠিক করে দেন আল্লাহ ঠিক করে দেন যেরকম তাদের আমি কিসের দিলে ঠিক করে দেবে তোমাদেরকে আল্লাহকে বাদ দিয়ে হম সুতরাং বলে তোমরা তো এরকম চাইছিলে তো এরসুল্লাহ এটা কি সিকি কর্মকান্ড হওয়ার কারণে এরকম ইলাহকে চাওয়ার সাথে তুলনা করেছেন যে এই যে জাত আমাদের গাছের নিচে বসে থাকা সেটা থেকে বরকত নামা সেখানে তলব ঝুলিয়ে রাখা সেটাকে আপনার সিরকি কাজের সাথে তুলনা করেছেন এবং রসুল বলেছেন কাবুর না সানা খবর যে তোমরা তোমাদের পূর্ববর্তীদের সেই সংস্কৃতি গুলো অনুসরণ করবে সেটা ভবিষ্যৎ বাণী করেছেন রসুল আকরম সালাম আদিস্টা মুসাদ আহমদ তির মিজি এবং যারা কবরের পাশে কি এরকম অবস্থান করে কবরের নৈপুট চায় কবর বাসিক চায় এরকম কবর জন্য অনেক ধরনের ইবাদত করে তারাও তাদের মতো মসিক এতে কোনো সন্দেহ নাই সুতরাং আমরা এরকম এতে সেটা অবশ্যই শিল্প হবে এতে কোনো সন্দেহ নেই সুতরাং এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে অন্য কেউ বিরত রাখতে হবে আল্লাহানিগুলো থেকে আমাদেরকে হেফাজত করুন আলিয়ান